মানবতার সমাধান আমরা একটা ধারাবাহিক হাদিস শরীফ থেকে শুনছি জামিয়ান হেকাম এই হাদিস সংকলন থেকে আজকে একটি ছোট্ট হাদিস অথচ অত্যন্ত অর্থবহ বাকtopo e hadith royeche she hadith ta amra shonbo rasulullah sallallahu alaihi wasallam shat korechen man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut wa man kana yu'minu billahi wal যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের উপরে ইয়াকিন করে সে ব্যক্তি জন্য কথা বলতে হলে ভালো কিছু থাকলে বলুক ভালো কথা বলুক তা না হলে চুপ করে থাকুক দ্বিতীয় বাক্য বললেন যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের উপর ইমান রাখে সে জন্য তার কাছে আসা বা তার পাশের যে প্রতিবেশী আছে তার সঙ্গে ভালো ব্যবহার করে তাকে সম্মান করে তৃতীয় বাক্যে বললেন যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের উপর ইয়াকিন করে ইমান রাখে সেজন্য তার মেহমানকে সম্মান করে মেহমানের মেহমানদারি করে তিনটি অনেক জরুরি বিষয় তিনি হাদিসে বলেছেন প্রথমে তিনি শুরু করলেন যে বক্তব্যগুলো তিনটি বক্তব্যকে গুরুত্বপূর্ণ বিষয়কে বলার আগে আল্লাহ এবং আখেরাতের প্রতি ইমানের কথাটা আগে যোগ করেছেন শুধু এটা বলেন নেই যে একজন মুসলমানের এই কাজটা করা উচিত তিনি বললেন যে ব্যক্তি আল্লাহ এবং আখরাতের উপরে ইমান রাখে তার তাৎপর্য হচ্ছে এই যে আল্লাহর প্রতি ইমান না থাকলে মানুষের আল্লাহর কাছে যে ভালো পাওয়া যাবে ভালো ব্যবহার না করলে ক্ষতি হলে যে গুণ হবে আল্লাহর কাছে যে শাস্তি আছে আল্লাহ তালা সম্পর্কে যদি মানুষের ইমান না থাকে তাকে নসিহত করে লাভ কি হবে দিন দাঁড়ি আল্লাহ তালার এবাদত শুধু উদ্দেশ্য নয় আর কি হাদিসের রসুল্লা সাল আসম যে বলেছেন তখন ওনাকে প্রশ্ন করা হয়েছে কোন জিনিস কোন আমল বেশি করে জান্নাতে নিয়ে যাবে তিনি বলেছেন তাকু আল্লাহলক আল্লাহর ভয় এবং ভালো চরিত্র ভালো চরিত্র লোকেরাই এই প্রতি ভালো ব্যবহার করবে খারাপ চরিত্রের লোকেরা প্রতিবেশীর প্রতি ভালো ব্যবহার কি করে করতে পারে তারপরে বলা হয়েছে ও খালেক নাসা বেখোলক হাসান আর মানুষকে ভালো চরিত্র দিয়ে মানুষের সঙ্গে লেনদেন সম্পর্ক এগুলো রাখো এগুলো করো প্রতিবেশীকে কষ্ট দিতে গেলে সে ইমানদারি হতে পারে না আল্লাহর কসম করে বললেন তিনি আল্লাহর কসম তিনবার করেছেন তাও সায়েন রসুল্লাহ সাল্লা সালাম কোনো কথা বললে আমরা বিশ্বাস করি তিনি সেই কথাটা তিনবার বললেও আমরা আরও বেশি বিশ্বাস করি যেন আরও বেশি বিশ্বাস করি তারপরে তিনি আবার আল্লাহর কসম করলেন তাও তিনবার তাহলে কত মারাত্মক বিষয় এই হাদিসের মধ্যে আছে ব্যাপারটা কত সিরিয়াস কিন্তু আমাদের অনেক প্রতিবেশী কীভাবে প্রতিবেশীকে কষ্ট দেয় কীভাবে তাদের সঙ্গে ঝগড়া ফাসাদ করি আমাদের বাসায় আওয়াজ লাফালাফি গান বাজনা জোরে জোরে চিল্লাচিল্লি হচ্ছে প্রতিবেশী ঘুমোতে পারে না মানুষ যে ঘুমাবে সময় মতো তাদেরকে সে সুযোগ দেওয়া কারো হয়তো বাচ্চা অসুস্থ ছোট বাচ্চা তাদেরকে একটু ঘুমিয়ে গেছে অথবা কেউ অসুস্থ আছেন আর আমাদের বাসায় ফুর্তি চলছে কি গান বাজনা পার্টি আরেকজনের বাসায় যে যন্ত্রণায় কাতরাচ্ছে অসুস্থ হয়ে এগুলো মানুষ খেয়াল করে না রসুল্লা সাল্লাম আল্লাহর কাছে দয়াও করেছেন প্রতিবেশীর কষ্ট থেকে তিনি বলেছেন মিন যা রিসু এফিদার ইন মোকামাহা লহমাই মিন যার ইসু এফিদার ইন মোকামাহা আল্লাহ আমি যেখানে থাকি আমার আবাসের স্থল আমার বসত বাড়ির আশেপাশে যত প্রতিবেশী আছে সেখানে যদি কেউ খারাপ প্রতিবেশী থাকে আমার বাড়ির পাশে কোনো খারাপ প্রতিবেশী থাকা থেকে আল্লাহ আপনার কাছে আমি পানা চাই তিনি দোয়া করে পানা চেয়েছেন এবং এটা দোয়া করার শূন্য অনেক মানুষ ভালো কাজ করবে কি জন্য করবে যারা ক্রিমিনাল যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা ভালো কাজ অনেক সময় করার জন্য আগ্রহী হয় না কারণ করলে লাভ কি করলে তো তাদের একই নাই যে এটা লিখিত হচ্ছে এ একদিন আল্লাহ তালার কাছে এই সমস্ত নেকির পাল্লায় উঠবে যেটা আখেরাতের সঙ্গে সম্পর্কিত এবং আমার নেকির পাল্লার ওজন এভাবে বাড়তেই থাকবে এবং আমাকে অনেক বড় পুরস্কার দেওয়া হবে আল্লাহ এবং আখেরাতের প্রতি যদি একই না থাকে জান্নাত এবং জাহান নামের প্রশ্ন যদি তার কাছে না থাকে তাহলে তার এত আমল ক্রিয়াতে কষ্ট করে লাভ কি। এই জন্য ইমান আল্লাহর প্রতি আখরাতের প্রতি অত্যন্ত জরুরি যার ভিত্তিতে মানুষের ভালো কর্মে উৎসাহিত হবে মন্দ কর্ম থেকে সরে আসবে মানুষের যদি জান্নাতের এক বিশ্বাস না থাকে আখেরাতে যাওয়ার মানুষের যদি আখ রাতে যাহান্নামের ভয় না থাকে তাহলে এত কষ্ট করা দরকার কি এত ত্যাগ করা দরকার কি এত স্যাক্রিফাইস করা দরকার কি এত ভালো আমলের জন্য এত কষ্ট করা দরকার নাই দুনিয়া একটু ফুর্তি করা বেশি করে খাওয়া দাওয়া ফুর্তি আমোল করো কষ্ট করা দরকার নেই তো তাই মানুষের কনসেপ্ট আজকে কারা অনেক আমল উৎসাহিত হবে তারা আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি বিশ্বাস করেছে তারা বাধ্য হয় নেক আমল করার জন্য গুণা থেকে দূরে থাকার জন্যে প্রথম বিষয়টা বললেন তাহলে সেই জন্য কোনো ভালো কথা থাকলে বলে আর যদি ভালো কথা না থাকে তাহলে যেন সে চুপ করে থাকে আমরা যখনই কোনো কথা বলি কথাটা যদি কাজে লাগে এ তো লাগলো না লাগলে তো এটা আমার বিরুদ্ধে যাবে আমার ক্ষতির কারণ হয়ে যাবে তিনি বলেছেন সুরাক্কাফের মধ্যে মাই আল ফেজুমিন কাউলিন ইহে রাকিবন আতিথ কোনো কথাই তার মুখ থেকে বের হয় না উচ্চারণ করে না সঙ্গে সঙ্গেই রেডি হয়ে আছে ওঁত পেতে আছে ফেরেজ লেখার জন্য। লেখে রাখছে প্রত্যেকটি কথাই এই কথাটা কি নেকির খাতায় যাবে না গুনার খাতায় যাবে কোন দিকে লেখা হবে এটা নিশ্চিত হওয়া লাগবে কথা বলার আগে আসরুল্লাহ সালি হাদিসে বলেছেন একজনের ইমান মজবুত হয় না যতক্ষণ তার দিল মজবুত হয়ে থাকে না সাবেত হয়ে থাকে না আর দিল বা অন্তর মজবুত হয় না যতক্ষণ জিব্বাটা মজবুত থাকে না তাহলে এই জিব্বার সঙ্গে আমলের ইমানের সম্পর্ক অনেক গভীর কথা বলা আরেকটি হাজি সে রসুল্লাহ সাল্লি সাল্লাম মহাদ রাদি আল্লাহ তাল্লাহ আনুকে বললেন জিব্বা হচ্ছে সমস্ত কাজের মূল কুফ আলাইকে হায়া এই জিব্বাটাকে তুমি কন্ট্রোল করে ফেলো তাহলে তুমি অনেক সেফ থাকবে তিনি জিব্বাকে বের করে ধরে দেখালে। কথা মানুষকে অনেক ক্ষতি করে ফেলে আরেকটি হাজি সে রসুল্লা সাল্লসম সাদ করলেন মানুষ যখন একটি কথা বলে কোনো সময় একটি কথাই যথেষ্ট তাকে জাহান নামের অতল তলে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তারা এত গুসা হয়ে যান ওই অন্যায় কথাটা বলার কারণে আর কোনো সময় মানুষ এমন কথা বলে ফেলে যে কথার কারণে আল্লাহ তালা অনেক খুশি হয়ে যান তার দ্বারা জাত আল্লাহ তালার কাছে অনেক বলন্দ হয়ে যায় রসুল্লাহ সাল্লাম আরেকটি আদিশে বললেন যে ব্যক্তি দুই রানের মাঝখানের জায়গাটা মুখটা কথা বলার জায়গাটা আর দুই রানের মাঝখানের গোপন অঙ্গ এই দুটো জিনিসকে কন্ট্রোল করবে হেফাজত করবে আমি আল্লাহর পক্ষ থেকে তাকে জাননাতে গ্যারান্টি দিতে পারি দুনিয়ার লেনদেন সংক্রান্ত কথাবার্তা বলতে হবে আর অতিরিক্ত কথা থেকে দূরে থাকতে হবে বিশেষ করে যখন আমরা গল্পগুজবের আড্ডার আসরে বসি তখন যে আমরা কত রকমের কথা বলি আড্ডা প্রসঙ্গে এটাকে কন্ট্রোল করা খুবই দরকার সেখানে বসতে হলে মাঝে মধ্যে বসতে হয় যেন দিন সংক্রান্ত ইমান সংক্রান্ত কথা আল্লাহ তালার দিকের সংক্রান্ত কথা চলে আসে কেউ যদি কোনো মদরিসে বসে এবং মদরিস থেকে উঠে যায় এমন অবস্থায় যে আল্লাহর দিকের আল্লাহ তালা সম্পর্কে আল্লা দিকে সম্পর্ক করে আল্লাহর নাম উচ্চারণ করে ওই প্রসঙ্গে কোনো কথা আসেনি তাহলে গোটা বই থেকে ততক্ষণ ছিল আর উঠে চলে গেল তার এমন একটা খারাপ জায়গায় ছিল খারাপ পরিবেশে ছিল মনে হয় যেন তারা একটা জিভ হেমার এমন জায়গা থেকে উঠল যেখানে একটা গাধার মরা লাশ পশে গলে গন্ধ হয়ে আছে ছড়িয়ে গন্ধ ছড়াচ্ছে এমন নাপাক এবং খারাপ জায়গায় তার এতক্ষণ ছিল আল্লাহ আল্লাহতালার দিকের ছাড়া কথাবার্তা বলা আল্লাহর কাছে এত খারাপ কোনো গল্পগুজের আড্ডায় বসে মানুষ যখন অনেকক্ষণ কথাবার্তা বলে অপ্রয়োজনীয় কথাবার্তা সময় কাটায় সময় কাটায় শুধু কেয়ামতের দিন সেই সময়গুলোর জন্য মানুষের খুব হাসরাত পয়দা হয়ে যাবে খুব আফসোস করতে থাকবে এত ঘন্টা কেন নষ্ট করেছিলাম গল্পগুজো করতে গিয়ে বসে বসে টেলিভিশন দেখতে গিয়ে ঘন্টা পরে ঘন্টা নষ্ট করেছি গল্প গুজব আড্ডার আসর এমন জিনিস যেটা মানুষকে আফসুস করিয়ে ছাড়ে আর এটা ঠিক আপনি দেখবেন যখন বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেন খুব হাসি ঠাট্টা চলছে একে দিন একে গল্প কৌতুক ইত্যাদি বিভিন্ন কাহিনী বলছে আর সবাই হাসছে উঠে চলে গেলে দেখবেন যে খারাপ লাগছে যে এতক্ষণ কি করলাম কি বললাম আফসুস আসছে শুধু অন্য হাজি সিরসুল্লাহ সাল্লাস্লাম বললেন কালাম বেগাই রে দেখিল্লাহ আল্লাহ তালার জিকির ছাড়া এইরকম কথাবার্তা তোমরা খুব বেশি বলো না কারণ হয় না কাসুল কালাম বেশি কথাবার্তা বললে অন্তর শক্ত হয়ে যায় দিল শক্ত হয়ে যায় কাশাওয়াত কাল তৈরি করে আর আল্লাহ তালা থেকে সবচেয়ে দূরে থাকে যেই দিল শক্ত যে দিল কঠিন এই দিলটা আল্লাহ তালার রহমত থেকে বেশি দূরে থাকে আমাদের অন্তরটা শক্তার নরম এটা একটু আমরা চিন্তা করি সম্মানিত দর্শকমণ্ডলী আমাদের এই মুহূর্তে আমি মাদানি আর আপনারা দেখছেন বাংলা ту মানুষ তো আদম সন্তান বিন আব্দ সালাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর হারুন হুসেনের शुभ परिणति आज रत आठ टुन सम्प्रचार सकाल साढ़े छंग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 ইমানীমদুল্লাহ বিনসেন মুী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় दर्शक मंडल একটা হাদিস থেকে কথা বলতে হলে ভালো কথা থাকলে বলি আর তা না হলে চুপ করে থাকি কথা বলতে হলে ভালো কথা বলো তা না হলে চুপ করে থাকো এই হাদিসটার এই অংশটুকুর আলোচনা আমরা শুনছিলাম অমর রাজিউল্লা তাল আনহু বলেছেন যে ব্যক্তি কাসরাতুল কালাম বেশি কথা বলে তার বেশি ভুল হয়ে যাবে তার মিস্টেক বেশি হতে পারে আর যে ব্যক্তির মিস্টেক বেশি হয় তার গুণা বেশি হয়ে যেতে পারে কথা যত বেশি বলবো তত ভুল হতে পারে আর কোনো কোনো ভুল গুণা হয়ে যেতে পারে ভুল আর গুনার মধ্যে পার্থক্য কী ভুল হল অনিচ্ছাকৃত ত্রুটির মতো আপনার কোনো প্লান নাই কোনো গুণা করার জন্য। সালফেস আলাহিনী অনেকে বলেছেন কথা বলতে হলে চারটি কারণে কথা বলবে আর যদি কারণ চারটি না থাকে তাহলে কথা বলো না চারটি কারণ হচ্ছে যে তুমি হয়তো আল্লাহর ধিকের করবে এই কথা মুখে উচ্চারণ করো দিকের কথা কোরআন তেলাওয়াত করবে কোরআন তেলাওয়াত উচ্চারণ করো অথবা এলমের কথা জিজ্ঞেস করবে কাউকে এলমের কথা আলোচনা করবে এলম এক্সারসাইজ এলএম চর্চা হচ্ছে এ হলো তিন নম্বর বৈধ কথা ভালো কথা আর চার নম্বর হলো তোমার দুনিয়ার প্রয়োজনীয় বিষয় আসায় প্রয়োজনীয় জিনিস ব্যবসা বাণিজ্য দেন মানুষের সঙ্গে অনেক বিষয় আছে। এগুলার দরকারি কথা বলতে হবে আর যেগুলো দরকারি কথা নয় এগুলাকে বর্জন করা আল্লাহ তালা বলেছেন আল্লা দিন আনিল আনিল্লা মরে দুন যারা ইমানদার যারা মুত্তাকি তারা বেহুদা কথাবার্তা থেকে মরে দূর মুখ ফিরিয়ে নেয় তারা বেহুদা কথাবার্তায় অংশগ্রহণ করে না যখন তারা দেখে মানুষে অনেক বাজে কথা কাদের মধ্যে বাজে প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছে বেহুদা প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছে কত পেরেশান করছে সে ওগুলাতে যায় না যদি তার পাশে ওগুলো ঘটে ওগুলোর দিকে সে তাকায়ও না ওখান দিয়ে যেতে হলে তাহাতেই পার হয়ে চলে যায় ওখানে দেরিও করে দেখি কি তামসা করে তারা এরকমও দেরি করে না মারু লোকের মা সম্মানিত লোকের মতো তাহাতেই পার হয়ে চলে যায় বেহুদা কথা কাজ থেকে মোমেন এত দূরে থাকে এবং কথার ক্ষতি থেকে কিভাবে বাঁচা যায় কথার ক্ষতি তাদেরকে জাহা নামি দিকে নিয়ে যাবে এর আশঙ্কায় আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ আনহু নিজের জিব্বাকে ধরে টানতেন মাঝে মধ্যে টানতেন আর বলতেন হাদা দা আও রাদা নীল মা এই জিব্বাটা আমাকে কত ক্ষতি করে ফেলেছে কত অন্যায় জায়গায় আমাকে নিয়ে গেছে কত অন্যায় জায়গায় আমাকে ফেলে দিয়েছে কত বেশি আমাকে মুসিবতে ফেলে দিয়েছে এই জিব্বাটা অথচ তিনি কত সতর্ক ছিলেন তার যদি এই অবস্থা হয় আমাদের কী অবস্থা যে হবে সাহাবি আবদুল্লাবিন্লাহ আনহু বলতেন জিব্বার চেয়ে আর কোনো জিনিস পৃথিবীতে এত বড় নেই যাকে বেশি সময় জেলখানায় আবদ্ধ রাখতে হয় বন্দি করে রাখতে হয় যে জিনিসকে সবচেয়ে দীর্ঘ সময় ব্যাপী বন্দি করে রাখতে হয় তার নাম হচ্ছে জিব্বাহ এই জিব্বাহকে যত বন্দী করে রাখা যায় ততই মানুষের কল্যাণ অবশ্যই প্রয়োজনীয় কথা কাজ করতে হবে অপ্রয়োজন থেকে ততক্ষণ বন্দি করে রাখা যায় এবং আজলান রহমতুল্লাহ আলাই বলেছেন যতক্ষণ তুমি চুপ করে থাকলে ততক্ষণ তুমি সেফ আর যেই কথা বললে তোমার নিরাপত্তা চলে গেল তোমাকে অত্যন্ত সতর্ক থাকা লাগবে কথা বলতে গেলে এই কথা বলা কারণে ক্ষতি হবে না লাভ হবে কারণ যদি আমল আমার মধ্যে নেক আমলের মধ্যে লেখা হয়ে গেলে তো লাভ হয়ে গেল আর যদি গুনার আমলের মধ্যে চলে যায় তাহলে তো ক্ষতি হয়ে গেল হিসাব করতে হিসাব ছাড়া চলা যাবে না এদিনের কথা বলার সময় হিসাব করতে হবে আর যতটুকুন কম বললে চলে ততটুকুনই বলো তবে মানুষ যখন হিসাব করবে হিসাব করতে গেলে তো মানুষের পক্ষে অনেক সময় মেলানো মুশকিল তবুও চেষ্টা করতে হবে কারণ বেফাস কথা চলে আসতে চায় অনেক সময় অনেক সময় কথা আমাদেরকে খুব আনন্দ দিতে চায় মনে হয় বলার মধ্যেই আনন্দ আছে কিন্তু আমরা মানুষের বলার পরে রিগ্রেট করি না বললেই ভালো হতো এই জন্য সালফেসাল আলহিন কেউ কেউ বলেছেন যে আমি কোনো সময় কথা বললাম না কেন এইটা যেমন আফসোস করেছি দুই একবার বলে ফেলছি কেন কেন বললাম এটার জন্য বেশি আফসোস করেছি খুব কমই ঘটেছে বললাম না কেন কথা এটা যেন আফসোস করতে বরঞ্চ বেশি ঘটেছে বললাম কেন সেটা যেন আফসোস করতে বলে পরে দেখলাম যে ক্ষতি হয়ে গেছে কথাটা অনেক আমাদের মধ্যে যায় নাই এত সতর্ক ছিলেন সালফে আলহিন আর এখন আখেরই জমানায় কথা বেশি বলাই ফ্রি চান্স আছে, ফ্রি মোবাইল ফোন টাইম আছে মানুষকে উৎসাহিত করা হয় কথা বলার জন্য আড্ডার আসরগুলো আগের জমানায় ছিল এখনও আছে এখন আরও জমা হয়েছে যে ফিজিক্যালি যাইতে পাইতে কষ্ট হয় কিন্তু টেলিফোনেও চলে এটা অনেক ক্ষেত্রে লম্বা সময় নষ্ট করে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তাদের যাওয়া আসার অসুবিধা টেলিফোন তাদেরকে যেমন সহযোগিতা করেছে পারস্পরিক বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করতে কথাবার্তা বলতে আবার অনেক সময় কিল করেছে আর ওই সময় যদি আমরা কাজে লাগাতাম আর একটু কোরআই পড়ার সময় নাই সকাল সন্ধ্যার এত কাজের ব্যস্ততার মধ্যে জিকেগুলো পড়া দোয়াগুলো পড়ার সময় নাই সেই মূল্যবান সময় আমরা নষ্ট করে ফেলি টেলিফোনে লম্বা আলাপ করে কথা বন্ধ করার জন্য হাজির বলা হয়নি কোনো সময় বলতে বলা হয়েছে ফাল মানকানাইমেনাকুল খাইরান খাই হলে কথা বলতে হবে খাইের কথা বলা অত্যন্ত জরুরি এই জন্য আমর বেলমা আরুফ নাহিয়ারির মু এর কাজ করার জন্য যে কথা বলতে হয় দাওয়াতে দিনের কাজ করতে মানুষকে বুঝাতে মানুষকে দিন শিখাতে যে কথা বলতে হয় সেই কথা বলা উচিত সে কথা বলার জন্য শরিয়া উৎসাহিত করেছে সে কথা অতি উত্তম কথা আল্লাহ আল্লাহতালা বলেছেন ওমান আহসানু কাউলাম দা ইল ও ইম্নানি মিনাল মুসলিমিন তার সে ভালো কথা কে বলে যে ব্যক্তি লোকদেরকে আল্লাহ তালা দিকে ডাকে দিনের কথা বোঝায় সেই কথা বলা অত্যন্ত জরুরি এটা অত্যন্ত দামি কথা মূল্যবান কথা আর শুধু কথা বলে না সেই ব্যক্তি যে দায়ী শুধু কথা বলে আমল নাই সে দায়ীর কথা এত সুন্দর হবে না ওয়ামেলা চল এ হা সে কেমন করে আর নিজেকে মুসলিম মনে করে এটা বলতে হয় যে আমি মুসলিম অকলা ইনানি মিনার মুসলিম আমি যে মুসলিম এই কথা বলার মধ্যে ফায়দা আছে এটা স্বীকার করার মধ্যে ফায়দা আছে আলহামদুলিল্লাহ আমরা মুসলিম যে হতে পেরেছি আল্লাহ তালার নিয়ামত আলহামদুলিল্লাহ আল্লাহ তালা প্রশংসা করি যিনি আমাদেরকে এই রাস্তায় হেদায়ত দিয়েছেন তিনি হেদায়ত না দিলে আমরা হেদায়ত পিতাম না এই সুন্দর কথাগুলি ইসলাম ছাড়া কোথায় আছে বলেন এক একটি হাতির আমরা শুনছি এগুলো ইসলাম ছাড়া পৃথিবীর কোথায় আছে সব মিস করতাম আমার মুসলিম না হলে এই যদি এই কথাগুলো না শুনতাম এত সুন্দর সুন্দর কথাগুলো কোরআন হাদিস থেকে আল্লা তালা না দিতেন আমাদেরকে ইসলাম না দিতেন ইসলাম না জানতাম কোরআন হাদিসের জ্ঞান না থাকতো তাহলে এত সুন্দর সুন্দর কথাগুলো হাদিস থেকে কোরআন থেকে আমরা কোথায় কিভাবে পেতাম সারা দুনিয়ার মানুষ তো এগুলো মিস করছে এই আল্লাহ আল্লা শুকুর আদায় করে যে তিনি আমাদেরকে এইগুলো শেখার তৌফিক দিচ্ছেন কাজেই এই দিনের দাওয়াত দেওয়া এই কথা বলা এটা জরুরি এটা আসানুকাওল এটা উত্তম কথা এটা বলতে আল্লাহ নিষেধ করেননি কিন্তু এর সঙ্গে আমল থাকা জরুরি এরপরে এরা সালুল্লাহ সাল্লু আসলাম বলেছেন আল্লা মা আরুফ মুনকার সদাকাহ মানুষকে ভালো কাজের উপদেশ দেওয়া আর মন্দ কাছ থেকে দূরে রাখা এটা সদাকা দান করে মানুষকে ভালো কাজের দিকে নিয়ে আসা মানুষকে ভালো কাজের জন্য উৎসাহিত করা মন্দ কাছ থেকে সরিয়ে নেওয়া অনেক ভালো কথা এরকম কথা তারা বলতে হবে পৃথিবীর অনেক মানুষ আছে তারা মেফতাহুল খাইয়ের ও মেঘলা কন্ডিশ্বর তারা ভালো কাজের চাবি হয়ে যায় অন্যদের জন্য বন্ধ কাজের বন্ধ করার চাবি হয়ে যায় আর কিছু লোক তার উল্টো আছে কথা মানুষের জন্য প্রয়োজন আছে কোনো সময় যখন মানুষ কথা বলে মুসকে হাসি দেয় ভালো কথা বলে সেটা তার জন্য বিশাল প্রভাব নিয়ে আসে আর কোন সময় যখন কটু কথা বলে মানুষকে কষ্ট দেয় সেটা তার কঠিন শাস্তি নিয়ে আসে তাই কথা সাংঘাতিক জিনিস অধিকাংশ ক্ষেত্রেই কথাগুলো ক্ষতির কারণ হয়ে যায় প্রয়োজনীয় খাত সেই বিষয়টা সম্পর্কেই অত্যন্ত সতর্ক করতে এই হাদিসে বলা হয়েছে আমরা এই হাদিসের প্রথম অংশ শুনলাম যে মান ইউমিনী বিল্লাহ আলি ইয়মল আখের ফাল ইয়াকুল খাইরান আউল ইয়াসমুদ যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে এবং আখেরাদের প্রতি ইমান রাখে সে ব্যক্তি ভালো কথা বলুক তা না হলে চুপ করে থাকুক এই অংশটুকুন আমরা আলোচনা মোটামুটি হয়ে গেল বাকি দুটো অংশ রয়ে গেছে যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের প্রতি এক করে সে ব্যক্তি জন্য তার প্রতিবেশীর সঙ্গে ব্যবহার করে সদ আচরণ করে ভালো ব্যবহার করে আর যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের প্রতি এক রাখে ইমান রাখে সে জন্য তার কাছে আসা মেহমানের প্রতি ব্যবহার করে ভালো আচরণ করে ইসলাম এসেছে সমাজকে সংশোধন করতে মানুষকে সংশোধন করতে ইসলাম শুধু ব্যক্তির জীবনকেই সীমাবদ্ধ রাখিনি সমাজের অন্যদের সঙ্গে যে ডিলিংগুলো আছে সেই ডিলিংগুলোকে কীভাবে ভালো তরীকে আমরা করব। এই আখলাখ শিকায় তো ইসলাম এসেছে সে দুটো পয়েন্টের মধ্যে আখলাখ রয়েছে প্রতিবেশী এবং মেহমানের তাদের হক রয়েছে এই দুটো বিষয় আমরা আরেকদিন ঈশ্ব আল্লাহ তালা সুযোগ মতো আলোচনা করবো আল্লাহ তালা তৌফিক দিলে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ভালো কথার জন্য তৌফিক দান করুন আর জিভার ক্ষতি থেকে মন্দ তৎপরতা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন অবিল্লাহি তৌফিক জজাকুমুল্লাহ তাল খেয়ের আসালামুক রহমতুল্লাহ বাক सम्पद परीक्षा करें सम्पद परीक्षा अनुग्रह अंतरे अल्लाह भीति सृष्टिकारी हादिस समूह कल रगारोटे पुन सम्प्रचार सकाल दस टेलेश